বিসমিল্লা আল্লাহাম রসুলের ওফাতের পর হয়ে বা একক যেসব নতুন বিষয়ের উপর আমল করেছেন সেই সকল ঘটনার পনেরোটি উদাহরণ আজ আমরা পেশ করব এক নম্বর উদাহরণ হল পবিত্র কোরআন সংকলন সহি বুখারিতে এসেছে আবু বক্কর রাজিয়ালহ এর খেলাফতকালে বিভিন্ন যুদ্ধে বহু সংখ্যক কারী নিহত হলে উমর হয়ে বলেন। আপনি কি কোরআন একত্রে আলহ রসুল্লাহ আপনি কিভাবে এমন কিছু করবেন যা রসুল্লাহ সালাহাম করেননি এটা শুনে উমর রাজি আল্লাহ বললেন निकट पेश कर लेना जल्ला रसुल कर আল্লাহর কসম এটা ভালো কাজ সহি এই হাদিসটির মধ্যে বেশ কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে আমাদের সময়ে যারা বিদাত সম্পর্কে অত্যাধিক জ্ঞান গরিমার দাবি করে তাদের যখন বলা হয় নতুন সৃষ্ট সকল বিষয় বিদাত হলে কোরআন সংকলন হাদিসের গ্রন্থ প্রণয়ন মাদ্রাসা নির্মাণ ইত্যাদি কার্যকলাপ কেন বিদাত নয় তারা একগাল হেসে বলেন এটা কোনো প্রশ্ন হল এসব বিষয় বিদাত হওয়ার কোনো কারণ নেই এগুলো তো মাসালেহে মুরসালার মধ্যে গণ্য বিদাতের আলোচনায় এসব বিষয় উল্লেখ করারই কোন প্রয়োজন নেই এই প্রসঙ্গে আমাদের প্রশ্ন হল বিদাতের সাথে যদি এসব বিষয়ের কোনো সম্পর্কই নাই থাকবে তবে এবং সাবিত এর বাক্যে বিষয়টি কেন তারা বললেন আল্লাহ রসুল যা করেননি তা হবে করা যায় একথা শুনে উমর আল ফারুকি বা কেন হেসে উড়িয়ে দিলেন না তিনি তো বলতে পারতেন আপনারা এসব কি বলছেন এর সাথে বিদাতের কি সম্পর্ক এটা তো মাসালেহে মুরসালা এ ধরনের কাজে কি কেউ সংকোচ করতে পারে বরং তিনি বারবার আলোচনা করে প্রমাণ করার চেষ্টা করলেন যদিও রসুল এটা করেননি এভাবে বারবার বোঝানোর পর আবুবকর রাজি আল্লাহতালাহ আনহু এবং জায়দিবনের সাবেত রাজি আল্লাহ আনহু বুঝতে পারলেন এটা আসলেই ভালো কাজ ফলে তারা ক্রাণ সংকলনে মনোনিবেশ করেন মোট কথা রসুল্লা সাল্লাম যেহেতু এ কাজ করেননি তাই প্রথমে তারা এটা করতে সংকো করেন তাদের আশঙ্কা হচ্ছিল কোন কারণে বিষয়টি অপছন্দনীয় বা অকল্যাণকার হওয়ার কারণেই হয়তো রসুল তা করেননি কিন্তু যখন আলোচনা ও গবেষণা করে বোঝা গেল বিষয়টি আসলে উত্তম তখন তারা এতে সম্মত হন এটা প্রমাণ করে রসুল্লাহ সাল্লাম যা কিছু করেননি সেটা এক নিষিদ্ধ হয়ে যায় না সেটা এক বাক্যে নিষিদ্ধ হয়ে যায় তা নয় বরং এখানে দুটির সম্ভাবনা রয়েছে হয়তো শরীয়তের দৃষ্টিতে অপছন্দনীয় বা অকল্যাণকার হওয়ার কারণে তিনি তা পরিত্যাগ করেছেন অথবা আসলে বিষয়টি উত্তম তবে নিজে অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে বা অন্য কোনো কারণে তা করেননি শরীয়তের মূলনীতির উপর বিস্তারিত গবেষণার আলোকে এ দুটি বিষয়ের মধ্যে আসল কারণ কোনটি তা অনুধাবন করা সম্ভব অতএব নতুন কোন বিষয় শরিয়তের মূলনীতির আলোকে গ্রহণযোগ্য কিনা সেটা বুঝার জন্য কিছুটা চিন্তা গবেষণা ও আলোচনা সমালোচনার প্রয়োজন রয়েছে বিভিন্ন আয়াত হাদিসকে একত্রিত করে তার আলোকে সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি এ কারণে ও তাদের অনুসারী নেকর ওলামে দিন যাচাই বাছাই না করে নতুন সৃষ্ট বিষয়াবলী গ্রহণ করতেন না আবার কোন নতুন সৃষ্ট বিষয়ে শরীয়তের মূলনীতির আলোকে যাচাই বাছাই করার পর উত্তম প্রমাণিত হলে তারা কেবলমাত্র রসুলুল্লা সাল্লাহসাল্লাম করেননি এই যুক্তিতে সেটাকে বেদাত আখ্যায়িত করে নিন্দা করতেন না বিশেষ করে যেসব নতুন বিষয় যুগের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় হয়ে দাঁড়ায় এবং শরীয়তের মূলনীতিতে গ্রহণযোগ্য হয় সেগুলোর ব্যাপারে তারা মানুষকে উৎসাহিত করেন আর যদি কোন নতুন চিষ্ট বিষয়ের শরীয়তের মূলনীতিতে আবশ্যক অর্থাৎ ফরজ বা ওয়াজিব প্রমাণিত হয় তবে তো সেটার উপর আমল করা তারা বাধ্যতামূলক বলে থাকেন যেমন উসুলে ফিক বা উসুলে হাদিস শিক্ষা করা বর্তমান যুগের উলায় ডাক্তারি বিদ্যা শিক্ষা করা ফরজে কিফায়া বলে থাকেন এই ফতোয়াটিও সঠিক যেহেতু মুসলমানদের মধ্যে যদি কোনো ডাক্তার না থাকে তবে মানুষের অকাল মৃত্যু ঘটবে বা মুসলিম নারী পুরুষ বিধর্মী ডাক্তারদের নিকট চিকিৎসা গ্রহণে বাধ্য হয়ে যাবে বাধ্য হবে যার ফলে দিন ও দুনিয়ার ব্যাপক ক্ষতি সাধিত হবে এই বিশ্লেষণের আলোকে বলা যায় রসুল্লাহ সাল্লামের বাণী তোমরা নতুন সৃষ্ট বিষয় থেকে সতর্ক থাকবে এই সতর্কতার অর্থ সকল নতুন বিষয়কে পরিত্যাগ করা নয় বরং এখানে মূলত যাচাই বাছাই না করে নতুন বিষয়কে গ্রহণ করা হতে সতর্ক করা হয়েছে সুতরাং নতুন চিষ্ট বিষয়কে বিনা বিচারে গ্রহণ করা যাবে না বরং দিন সম্পর্কে বিশেষভাবে জ্ঞাত ও অভিজ্ঞ উলাম একরাম জাসাই বাছাই করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তারা লক্ষ্য করবেন শরীয়তের মূলনীতির আলোকে বিষয়টির বিধান কী হয় এভাবে যাচাই বাছাইয়ের পর যদি কোনো বিষয় উত্তম প্রমাণিত হয় তবে কেবল নতুন হওয়ার কারণে সেটাকে বিদাত আখ্যায়িত করে তুরস্কার করা হলে তা অন্যায় ও অবিচার বলে গণ্য হবে উমর রাজিয়াল্লাহ তাল আনহু এর প্রস্তাবটির উপর প্রথমে আপত্তি উত্থাপন এবং পরে চিন্তাভাবনার মাধ্যমে বিষয়টি উত্তম প্রমাণিত হলে তা গ্রহণ করার মাধ্যমে আউ বকর রাজিয়া আনহু ও জায়ের ইবনে সাবেত রাজিয়া তালহ আমাদের এই মূলনীতি শিক্ষা দিয়েছেন শরীয়তের মূলনীতির আলোকে যাসাই বাছাই না করে কেবল নিজের খুশি মতে নতুন সৃষ্ট বিষয়ের মধ্যে একটি অংশকে মাসালেহে মুরসালার নামে বিদাতের সাথে সম্পর্কহীন ঘোষণা করে কোনরূপ চিন্তা গবেষণা ও বাস বিচার না করে বৈধ বলা আর অন্য একটি অংশকে বিনা বিচারে বিদাত আখ্যায়িত করা সঠিক পন্থা নয় বরং নতুন সৃষ্ট সকল ব্যাপারে একই মূলনীতি গ্রহণ করতে হবে আর তা হল শরীয়তের মূলনীতির আলোকে বিশ্লেষণ করা যে সেটা গ্রহণযোগ্য নাকি অগ্রহণযোগ্য কোরআন হাজির সংকলন মাদ্রাসা নির্মাণ ইত্যাদি নতুন বিষয়কে নামে আখ্যায়িত করে বৈধ বলা হয় আখ্যায়িত করে নিন্দা করা হয় অথচ শরীয়তের মূলনীতিতে উভয় প্রকার কাজই উত্তম হিসেবে গণ্য তবে কি যার যেটা পছন্দ সেটাকে মাসালেহ মুরসালা নামকরণ করে বৈধ করে নেবে আর যেটা অপছন্দ সেটাকে বিদাত আখ্যায়িত করে অবৈধ করে দেবে এই ধরনের সুবিধাবাদী নীতি গ্রহণ করা কোন সুবিবেচকের পক্ষে সম্ভাব হতে পারে না দুই নম্বর উদাহরণ হল জামাতে তারাবির সালাতের প্রচলন সহি বুখারিতে বর্ণিত আসে উমর রাজিয়াল আহ রমজান মাসে মসজিদে গিয়ে দেখেন মানুষ দলে দলে বিভক্ত হয়ে তারাবির সালাত আদায় করছে তিনি উবাইবনে কাবকে ইমাম করে তাদের সকলকে জামাতবদ্ধ করে দেন এরপর সকলে একত্রে জামাতে তারাবির সালাত আদায় করতে থাকে এই হাদিসের রাবি বলেন রাবি বলেন এই ঘটনার পর আমি আর একদিন উমর রাদুয়ের সাথে রাত্রে বের হলাম তিনি দেখলেন মানুষ তাদের ইমামের পিছনে জামাতে সালাতাদায়ী করছে এটা দেখে তিনি বললেন এটা একটা উত্তম বিদাত তবে এরা যখন ঘুমিয়ে থাকে তখন সালাতাদাই করা এখন সালাতাদাই করার তুলনায় উত্তম তিনি রাতের শেষ ভাগে সলাত আদায় করার কথা বলছিলেন আর মানুষ রাতের প্রথম ভাগে সালাত আদায় করতকে ভালো ভালোমন্দ দুটি ভাগে বিভক্ত করার সম্পর্কে কিছু কথা লক্ষণীয় বিষয় হল উমর রাদিয়াল্লা তালু রাতের প্রথম ভাগে ইশার সালাতের পর নিয়মিত জামাতে তারাবির সালাত আদায়ের ব্যবস্থা করলেন এবং নিজেই বিষয়টিকে বিদাঁত নামে আখ্যায়িত করলেন তবে বললেন এটা ভালো বিদাত যারা বিদাতকে ভালোমন্দ মন্দ দুটি ভাগে বিভক্ত করেন তারা এই হাদিসকে নিজেদের সপক্ষে দলিল হিসেবে ব্যবহার করে থাকেন ভিন্ন মাতালম্বীরা বিষয়টি খুব সহজভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন তারা বলেন উমর রাদিয়াল্লা চালানু যা করেছেন তার সাথে বিদাতের কোন সম্পর্ক নেই যেহেতু স্বয়ং রসুল্লাহ সাল্লামসাল্লাম রমজান মাসে সাহাবাদের নিয়ে কয়েকদিন জামাতে ক্যামের আমাদান অর্থাৎ তারাবি আদায় করেছেন বলে প্রমাণ পাওয়া গেছে এই উত্তরটি যতটা স্পষ্ট মনে হয় আসলে তেমন নয় বিদাত বলতে তারা যা বোঝে সে আলোকে কেবল রসুলাম কয়েকদিন কিছু সাহাবাকে নিয়ে জামাতে তারাবি আদায় করেছেন এই প্রমাণ পাওয়া গেলেই উমর রাজি আল্লাহ এই কর্মকাণ্ড বিদাত হওয়া থেকে নিষ্কৃতি পায় না যেহেতু উমর রাজি আল্লাহতালু রাতের প্রথম অংশ তথা এশার সালাতের পর মানুষকে তারাবির সালাত জামাতের সাথে আদায় করার নির্দেশ দিয়েছিলেন আর রসুল্লা সাল্লাই সাধারণত শেষ রাতে সালাত আদায় করতেন যে হাদিসে কয়েকদিন সাহাবদের নিয়ে জামাতে সালাত আদায়ের প্রমাণ পাওয়া যায় সে হাদিসেও জাফুল্লাঈ অর্থাৎ অর্ধ রাতের পর সালাত আদায়ের কথা বর্ণিত আসে এ কারণেই উমর রাজিয়ালু বলেছেন যে সময় এরা ঘুমিয়ে থাকে সে সময় সালাত আদায় করাই অধিক উত্তম এখন যারা কোনো একটি আমলের জন্য নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে নিয়মিত আদায় করা বিদাত মনে করে তাদের মতে উমর রাদি আল্লাহ আনহু এর এই কালটি বিদাত হবে আর যদি তারা বলে রসুল্লাহ সাল্লাহসাল্লাম রমজানের সালাত জামাতে আদায় করেছেন এতটুকু প্রমাণ পাওয়া গেলেই এ কাজের জন্য নির্দিষ্ট কোনো সময় নির্ধারণ করে নিয়মিত সেই সময়ে আদায় করা বিদাত নয় তবে আমরা বলবো। রসুল্লা সাল্লা হাত তুলে মোনাজাত করেছেন এটা প্রমাণিত হয়েছে অতএব পাঁচ অক্ট সের পর নিয়মিত মোনাজাত করা বিদাত হবে না এটা মেনে নিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় এখন বেদাতকে দুটি ভাগে ভাগ করা সম্পর্কে কথা হল ইমাম সাফে ইজুদ্দিন আব্দুল সালাম ইমাম নব্বী ইবনে হাজার আসকালানি ইবনে বাত্তাল ইবনে আসির প্রমুখ উলাম একরাম বেদাতকে ভালো দুটি ভাগে ভাগ করার পক্ষে উপরে আমরা তাদের মতামত উল্লেখ করেছি বিপরীত দিকে ইমাম সাউকানি ইমাম ইমাম ইবনে তাইমিয়া ও তার ছাত্র ইবনুল কাইম এই ভাগাভাগিকে অপছন্দ করেছেন পরবর্তীতে চায়ের মাজাবের জমহুর উলামকরাম বিদাতকে বিভিন্ন ভাগে ভাগ করার মতটিকেই প্রাধান্য দিয়েছেন অপরদিকে আহলে হাদিস ও সালাফিরা বিদাতকে বিভক্ত করার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছে তারা বলে বিদাতকে বিভক্ত করা নিজেই একটি বিদাত তারা উপর উল্লিখিত মহাকিক উলামায়ের কঠোর ভাষায় নিন্দা করে থাকে এভাবে বিদাতের ভাগাভাগি নিয়ে উভয় গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে কিন্তু মজার ব্যাপারটি হল এব উভয় গ্রুপের বক্তব্যে তেমন কোনো বৈপরীত্য নেই বিদাতের আলোচনাতে এই ভাগাভাগের ব্যাপারটা খুব বেশি গুরুত্বও নেই আসল কথা হল উভয় পক্ষের মূল বক্তব্য একই তবে এক পক্ষ নিজের মত খোলসা করে বর্ণনা করছে আর অন্য পক্ষ ঘুরিয়ে কান দেখাচ্ছে মহাকিক বিদাতের ভালো মন্দ ভাগ রয়েছে তারা কথা বলেছেন কারণ এমন অনেক বিষয় রয়েছে যেগুলো নতুন সৃষ্টি হওয়া সত্ত্বেও নিন্দনীয় নয় যেমন কোরআন সংকলন মাদ্রাসা নির্মাণ ইত্যাদি যারা বিদাতকে দুটি ভাগে ভাগ করতে নারাজ তারাও কি এসব বিষয়কে বিদাত বলতে পারেন না তাদের পক্ষও এগুলোকে বিদাত বলা সম্ভব নয় তাহলে তারা কি করেন তারা এখানে বড় মাপের গোজা দেওয়ার চেষ্টা করেন যে সব বিষয়কে বিদাত বলতে ইচ্ছে করে না সেগুলোকে মাসালেহে মুরসালা বা অন্য কোনো নাম দিয়ে বিদাতের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা বলেন এগুলো বিদাত নয় বরং উত্তম কাজ আর আগের পক্ষ বলেন এগুলো বিদাত তবে উত্তম বিদাত এই হচ্ছে পার্থক্য উত্তম বিদাত কথাটির উপর প্রশ্ন উত্থাপন করে আগের পক্ষ বলেন রসুল বলেছেন কুল্লু সকল বিদাত এখানে কুল্লু শব্দ ব্যবহার করা হয়েছে যার অর্থ সকল সকল অতএবতা এটা মেনে না নিলে এই হাদিস অগ্রাহ্য করা হয় এরা দৃঢ় কণ্ঠে ঘোষণা করে কোরআন হাদিসে যেখানেই কুল্লু অর্থাৎ সকল শব্দ প্রয়োগ করা হয়েছে সেখানে সকল বিষয়কেই বুঝতে হবে এর কোনো বিকল্প নেই এই সকল লোকদের সর্বাপেক্ষা বড় সমস্যা হল এরা কোন বিষয়ে বিস্তারিত ঘোষণা করে থাকে কোরআন হাদিসে এমন বহু স্থানে কুল্লু শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু সেখানে সবকিছু অন্তর্ভুক্ত করা উদ্দেশ্য নয় যেমন আল্লাহ সুবাহ বাণী কুল্লু নফসিং একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ সুবান তালার আরো একটা বাণী হল কুল্লু হালিকুন, ইল্লা আলিক সকল বস্তুই ধ্বংস হবে শুধু আল্লাহ ছাড়া সোরা কাসা অষ্টআশি নম্বর আয়াত কিন্তু আহলুসুন্না জামায়াতের নিকট সঠিক আকিরা হল জান্নাত ও তাতে বিদ্যমান যাবতীয় নিয়ামত হুর গিলমান ইত্যাদি বর্তমানে বিদ্যমান রয়েছে আর ভবিষ্যতে তা কখনো ধ্বংস হবে না বর্তমানে জান্নাতে অবস্থিত হুর বা গিলমানের গিলমানদের কেউই মৃত্যুবরণ করবে না সুতরাং সব প্রাণেই মৃত্যুবরণ করবে বা সকল বস্তুই ধ্বংস হবে এই আয়াতয়ে ব্যবহৃত কুল্লু শব্দের আওতায় সবকিছু অন্তর্ভুক্ত হচ্ছে না मऊमासि सक प्रकार फल होते आहार करना मधु संग्रह करना जेहतु एम अनेक फल रही विषक्त और क्षतिकर इब्राहिम आलाम जख्लाशक देखा पोषण करल्लाकेलुजा तुम चार्टी संग्रह तरफ पोष मानाओ तर तुको टुकर पहाड़े एक, एक खंड रखो सोरा बारा दुश ष ठा नम्बर आयात আয়াতে বলা হয়েছে প্রতিটি পাহাড়ে এক এক খণ্ড রাখতে। এটা নিশ্চিত যে ইব্রাহিম আলহি সাল্লা সালামকে পৃথিবীতে যত পাহাড় আছে তার প্রত্যেকটির উপর এক এক খণ্ড রাখতে বলা হয়নি সেটা করা সম্ভব নয় আর চারটি পাখির মাংস অতগুলো টুকরাতে বিভক্ত করাও সম্ভব নয় তার আশপাশের সংখ্যা ছিল চারটি বা সাতটি যেমন এমন আরো অনেক উদাহরণ পেশ করা যায় যেখানে কুল্লু শব্দটি সকল অর্থে আসেনি বরং কিছু অর্থে এসেছে বিদাত সম্পর্কিত হাজিসটির মধ্যে বলা হয়েছে অকুল্লু মুহদাস কুল্লু শব্দটি ব্যবহার করা হয়েছে প্রথমেই বলা হয়েছে সকল নতুন সৃষ্ট বিষয় বিদ পরে বলা হচ্ছে সকল বিদাত পথভ্রষ্টতা অবশেষে বলা হচ্ছে সকল পথভ্রষ্টতা জাহান নামে যারা বলে সকল বিদাত পথভ্রষ্টতা এখানে সকল শব্দের মাধ্যমে সকলই বুঝতে হবে কারণ এখানে কুল্লু শব্দ ব্যবহার করা হয়েছে তারাও কিন্তু আগে ও পরে উল্লেখিত যেহেতু তারা সকল নতুন সৃষ্ট বিষয়কে বিদাঁত হিসেবে আখ্যায়িত করেন না যেমন বাস ট্রাক কম্পিউটার মোবাইল মাদ্রাসা ইত্যাদি নতুন সৃষ্ট বিষয়কে তারা বিদাত বলেন না অন্য একটি হাদিসে সকল অন্য একটি হাদিসে বলা হয়েছে দিনের মধ্যে নতুন সৃষ্ট বিষয় পরিত্যক্ত হাদিসের উপর নির্ভর করে তারা বলেন সকল নতুন বিষয় নয় বরং কেবল দিনের মধ্যে নতুন বিষয় বিদাত যখন তাদের বলা হয় মাদ্রাসা কি দিনী বিষয় নয় ক্রাণ সংকলন পবিত্র ক্রাণে জের জবর সংযোজন হাদিসের সনদ যাচাই বাছাই করা এগুলো কি দিনী বিষয় নয় এসব নতুন সৃষ্ট বিষয় কিন্তু বিদাত নয় কেন তারা বলেন এগুলো মাসালেহে মুরসালা মোট কথা বিভিন্ন যুক্তিপণ উপস্থাপন করে তারা সকল নতুন সৃষ্ট বিষয় বিদাত রসুলের এই কথার মধ্যে ব্যবহৃত কুল্লু তথা সকল শব্দকে সকল নতুন সৃষ্ট বিষয়ের উপর প্রয়োগ করতে অস্বীকৃতি জানায় একইভাবে হাদিসের শেষে বলা হয়েছে সকল পথভ্রষ্টতা জাহান নামে অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে সিরিক ছাড়া অন্যান্য সকল পাপ ক্ষমা করা হতে পারে সুরানিসা ৪৮ নম্বর আয়াত সুতরাং যে বিদাত শিরিক কুপুরের পর্যায়ে পড়ে না সেটার কারণে কেউ জাহান নামে যাবে কিনা সেটা নিশ্চিত নয় যেহেতু আল্লাহ কেয়ামতের প্রথম পর্বেই এ ধরনের ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারেন আর যদি তাকে প্রথমে ক্ষমা না করেন তবে জাহান্নামে কিছুকাল শাস্তি দেওয়ার পর পুনরায় সেখান থেকে বের করে আনবেন এটাই খারেজি ও মুতাজিলা সম্প্রদায়ের বিপরীতে আহলুসুন্না জামায়াতের আকিদা উদাহরণস্বরূপ যারা সালাতের পর মোনাজাত করা বিদাত বলেন তারা কি এমন ব্যক্তিকে নিশ্চিত জাহাণামী বলে ঘোষণা করবেন যে পাঁচক্ত সালাতের পর মোনাজাত করে যদি মোনাজাত করা বিদাত এটা তর্কের খাতিরে মেনে নেওয়া হয় তবু এমন সম্ভাবনা কি নেই যে আল্লাহ এই ব্যক্তিকে এই ব্যক্তির অন্যান্য আমলের অশিলায় তার এই পাপ ক্ষমা করবেন তাহলে সকল প্রকারের পথভ্রষ্টতা জাহান নামে যাবে এই কথার মধ্যে ব্যবহৃত সকল কথাটি কিছু ব্যক্তির উপর প্রযোজ্য নয় যাদেরকে আল্লাহ সুবাহতলা ক্ষমা করে দেবেন সুতরাং কুল্লু শব্দটি এখানে সকল অর্থে গ্রহণ করা যাবে না দেখা যাচ্ছে খোদ বিদাত সম্পর্কিত হাদিসে উল্লেখিত তিনটি কুল্লুর মধ্যে আগের কুল্লু আর পরের কুল্লু সকল ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না তবে মাঝের কুল্লুটি নিয়ে এত বাড়াবাড়ি করার কি কারণ আছে জমহুর উলামায়ে কেরামের মতে এই মাযহের কুল্লু তথা কুল্লু বিদআতাতিন দালালা বা সকল বিদআত পথভ্রষ্টতা এই কথার মধ্যে উল্লেখিত কুল্লু শব্দটি সকল অর্থে প্রযোজ্য নয় বিদাতের বিভিন্ন প্রকার ভাগ বর্ণনা করার পর ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন ইযা উরিফা মা যা কারতুহু উলিমা আনাল হাদিসু মিনাল আমিল মাকসুস ওয়া কাযা মা আশবাহু মিনাল আহাদিছিল ওয়ারিদা ওয়া ইয়িদু মা কুননা কওলু উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি التরাবে এটা জেনে নেওয়ার পর স্পষ্ট প্রকাশিত হবে যে রসুল্লাহামের এই হাদিসটি এবং এর মতো অন্যান্য হাদিস সমূহের ব্যাপক অর্থ উদ্দেশ্য নয় বরং তা একটি নির্দিষ্ট সীমায় প্রযোজ্য তারাবি সালাত এটা উত্তম বিদাত এর মাধ্যমে আমাদের এই মতের পক্ষে সমর্থন পাওয়া যায় রসুলাম যে কুল্লু বা সকল শব্দ ব্যবহার করে জোর দিয়ে বলেছেন সকল এটা এ ব্যাপারে কিছু বেদাতকে খাস করার ব্যাপারে কোনো বাধার সৃষ্টি করে না কেননা কুল্লু বা সকল শব্দটি ব্যবহার করার পরও খাস হওয়া সম্ভব যেমন আল্লাহ বলেন সে বাতাস সকল কিছুকে ধ্বংস করে দিয়েছিল নম্বর আয়াত, ইমাম উদ্দেশ্য হলো এই আয়াতে ধ্বংস হয়ে গিয়েছিল এটা উদ্দেশ্য নয় যেহেতু কিয়ামতের আগে আকাশ পৃথিবী সবকিছু ধ্বংস হবে না সারহে মুসলিম এছাড়া আমরা ইমাম নব্বী থেকে পূর্বে উল্লেখ করেছি যে তিনি বলেছেন যে কেউ ভালো রীতিনীতি চালু করে তাকে তার সব দেওয়া হয় এবং যে কেউ খারাপ রীতিনীতি চালু করে তার পাপ লেখা হয় এই হাদিস দ্বারা সকল বিদাত পথভ্রষ্টতা এই হাদিসটি খাস হয়ে গেছে অর্থাৎ পথভ্রষ্ট পথভ্রষ্ট বিদাত বলতে কেবল খারাপ রীতিনীতিকে বোঝায় ভালো রীতিনীতিকে নয় পাঠকের স্মরণার্থে আমি আবার বলবো। বিদাত সম্পর্কিত আলোচনাতে বিদাতকে ভাগাভাগি করা বা না করার বিষয়টি খুব একটা জরুরি বিষয় নয় এখানে মত মূলত শাব্দিক সাধারণভাবে এতটুকু সবাই স্বীকার করে যে কিছু বিষয় নতুন মনে হলেও সেগুলো শরীয়তের দৃষ্টিতে বৈধ ও গ্রহণযোগ্য এখন এই সকল গ্রহণযোগ্য নতুন বিষয়গুলোকে কেউ বিদাত বলে কেউ বলে না যারা বিদাত বলে তারা বলে এগুলো উত্তম বিদাত আর যারা বিদাত বলে না তারা বলে এগুলো উত্তম জিনিস বিদাত নয় পার্থক্য আসলে এতটুকু আমাদের কথা হলো প্রতিটি নতুন দৃষ্ট বিষয়কে শরীয়তের মূলনীতিতে বিচার করতে হবে যদি শরীয়তের মূলনীতিতে বিষয়টি অগ্রহণযোগ্য হয় তবে সেটা ঘৃণীত বিদাত হিসেবে গণ্য হবে আর যদি শরীয়তের মূলনীতিতে গ্রহণযোগ্য হয় তবে সেটার উপর আমল করা যাবে সেটার নাম উত্তম বিদাতি বলা হোক বা উত্তম জিনিস বলা হোক তাতে মূল বিধানে কোনোরূপ পরিবর্তে পরিবর্তন সাধন হবে না সুতরাং আমাদের দৃষ্টিতে বিদাত সম্পর্কিত আলোচনাতে বিদাতের ভাগাভাগি সম্পর্কে আলোচনা করা খুব একটা গুরুত্বপূর্ণ নয় এরপরও আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম মূলত দুটি উদ্দেশ্যে এক যারা মনে করে কুল্লু শব্দ সর্বাবস্থায় সকল ক্ষেত্রে প্রযোজ্য হয় এর কোনো বিকল্প নেই অতএব যেসব উলায় বিদাত কে দুটি ভাগে ভাগ করেছেন তারা হাদিসকে পরিত্যাগ করেছেন রসুলের নির্দেশকে অমান্য করেছেন রসুল সালাম বলেছেন সকল বিদাত পথগ্রষ্টতা আর তারা বলছেন কিছু বিদাত পথগ্রষ্টতা আর কিছু বিদাত উত্তম আমরা প্রমাণ করেছি কুল্লু শব্দটি সব সময় সকল ক্ষেত্রে প্রযোজ্য হয় না বরং অনেক সময় কিছু বিষয়ের আওতার বাইরে থেকে যায় উচুলের পরিভাষা অনুযায়ী অনভিজ্ঞ তারাই এনি নিয়ে অত্যাধিক কড়াকড়ি করে থাকে এভাবে আমরা পূর্ব পূর্ববর্তী বরেণ্য উলায়ের বক্তব্যের যৌতিকতা প্রমাণ করেছি আর তাদের যা যারা তিরস্কার করে তাদের বোকামি ও অজ্ঞতা প্রমাণ করেছি আমরা দেখেছি পূর্ববর্তী দিন যা করেছেন বুঝে শুনেই করেছেন আর বর্তমানে যারা তাদের তিরস্কার করছে তারা অজ্ঞ ও নির্বোধ লোকদের মতো আচরণ করছে যারা বিদাতকে ভাগ করতে চায় না তারাও এটা মেনে নিতে বাধ্য যে সাহাবায় ক্রাম এবং পূর্ববর্তী নেককার উলাম দিন বিদাত শব্দটি ভালো বিদাত অর্থে ব্যবহার করেছেন উমর রাজি আল্লাহ তালু এর উপরোক্ত হাদিসটি বিষয়ে সুস্পষ্ট দলিল কেউ কেউ বলেন তিনি ভাষাভিত্তিক অর্থে বলেছেন তাদের সাথে আমরা যে উত্তম ব্যবহার করেছেন তবে এই ঘটনা প্রমাণ করে সাহাবেকরাম কখনো কখনো ভাষাভিত্তিক অর্থও বিরাট শব্দটি ব্যবহার করতেন সেক্ষেত্রে তারা যে বিষয়টিকে বিরাট বলছেন সেটা নিন্দা করছেন নাকি প্রশংসা করছেন তা বোঝার জন্য গবেষণার প্রয়োজন রয়েছে ইবনে হাজার আসকালানি রহমা বিষয়ক একটি উদাহরণ উল্লেখ করেছেন যুগে অন্যান্য সালাতের মতো একটি দ্বিতীয় আজান চালু করেন বোখারি এবং মুসলিম ইবনে উমর থেকে বর্ণিত আছে তিনি এ বিষয়টিকে বিদায়াত হিসেবে আখ্যায়িত করেছেন মুসান্নাফ ইবনে আবি সাহি হাজার আসকালানী এ সম্পর্কে বলেন فيحتمل أن يكون قول ذلك على سبيل الإنكار ويحتمل أنه يريد أنه لم يكن في زمان النبي صلى الله عليه وسلم وكل ما لم يكن في زمانه يسمى بدعة لكن منها ما يكون حسنا ومنها ما يكون بخلاف ذلك ابن حضر ইবনে হাজার এখানে এ কারণে বিদাত বলেছেন বিষয়টি নিন্দনীয় এটা বোঝানোর জন্য নয় যেহেতু রসুলের জামানায় ছিল না এমন প্রতিটি জিনিসকে বিদাত বলা যায় কিন্তু তার মধ্যে কিছু বিষয় ভালো আর অন্য কিছু বিষয় মন্দ ফাথুলি চিন্তা করলে দেখা যাবে যেহেতু তৃতীয় খলিফা উসমান রাজি যে কাজটি চালু করেছেন আর অন্যান্য সকল একরাম যে কাজটিকে মেনে নিয়েছেন ইবনে উমর রাজি আলাহ তালানু সেটাকে নিন্দনীয় বিদাত বলতে পারেন না যাই হোক এই ঘটনা প্রমাণ করে কোন একজন সাহাবী বা পূর্ববর্তী কোন একজন আলেম কোন বিষয়কে বি বললেই তিনি বিষয়টিকে নিন্দা করছেন কিনা তা নিশ্চিত নয় এখানে লক্ষ্য করতে হবে তিনি কী অর্থে বিদাত শব্দ প্রয়োগ করেছেন ভাষাভিত্তিক করতে নাকি শরীয়তে নিন্দনীয় বিদাত অর্থে যেহেতু সাহাবাহিক রাম এবং তাদের পরবর্তী যুগের উলামেয়ে দিন বিদাত শব্দটি ভালোমন্দ মন্দ উভয় অর্থে ব্যবহার করেছেন তাই তাদের মতামত নিয়ে আলোচনার সময় সর্বাবস্থায় বিদাত শব্দটি মন্দ বিদাত অর্থে গ্রহণ করা যাবে না বরং তাদের কথা সঠিক অর্থ অনুধাবনের চেষ্টা করতে হবে কোনো ব্যক্তির কথা বুঝতে হলে তিনি যেই শব্দ যেই অর্থে ব্যবহার করেন শব্দটির সেই অর্থকে সামনে রেখে কথাটি বোঝার চেষ্টা করতে হবে আমরা শব্দটির যে অর্থ বুঝি তার আলোকে নয় সাহাবেকরাম ও পূর্ববর্তী উলায়মেক্রামের মন্তব্য উল্লেখ করার সময় এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে এ দুটি বিষয় স্মরণ রাখলে বিদাতকে ভাগ করা বা না করার কারণে আমরা কাউকে তিরস্কার করব না যেহেতু বিদাতকে ভালো মন্দ দুটি ভাগে বিভক্ত করা বা না করার বিষয়টি মূলত কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় কারণ উভয় পক্ষই একমাত্র যে ভাষাভিত্তিকভাবে বিদাত অর্থ সকল নতুন সৃষ্ট বিষয় কিন্তু নতুন সৃষ্ট সকল বিষয় কোনো পক্ষের নিকটে নিন্দনীয় ও বর্জনীয় নয় বরং তারা একমত যে নতুন সৃষ্ট বিষয়ের মধ্যে কিছু বিষয় বৈধ ও কিছু বিষয় অবৈধ তাহলে ভাষাভিত্তিকভাবে বিদাত দুটি ভাগে বিভক্ত এটা সকলেই স্বীকার করছে আবার রসুলাম যে ধরনের বিদাতকে পথভ্রষ্টতা হিসাবে আখ্যায়িত করেছেন সেগুলোকে কেউ ভালো বলতে পারে না যেহেতু রসুল্লাহ সাল্লাম যে বিষয়কে পথভ্রষ্টতা বলবেন তা ভালো বলার অধিকার কারণেই সুতরাং শরীয়ত যেই অর্থে বিদাতকে পথভ্রষ্টতা বলছে তার মধ্যে ভালো খারাপ কোনো ভাগ নেই এ বিষয়ে সকলে একমত এখানে দ্বিমত মূলত এ বিষয়ে যে নতুন সৃষ্ট কোনো বিষয়টি কোন বিষয়টি নিন্দনীয় হবে আর কোনটি প্রশংসিত হবে সুতরাং বিদায়তের বিভক্তি সম্পর্কে আলোচনা পরিত্যাগ করে আমাদের উচিত নতুন সৃষ্ট বিষয়সমূহ গ্রহণ করা বা বর্জন করার মূলনীতি কী হবে সেটা নিয়ে চিন্তা করা তাহলেই সব সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ ইচ্ছা রাখি আর আল্লাই তৌফিক দাতা তিন নম্বর উদাহরণ হল রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের চুল ভেজা পানি দ্বারা রোগ মুক্তি কামনা সহি বুখারিতে বর্ণিত আছে সংরক্ষিত ছিল মানুষের দৃষ্টি লাগলে বা অন্য কোন সমস্যা হলে তারা একটি পাত্র নিয়ে তার কাছে আসত তিনি রসুল্লাহ সাল চুল ভেজানো পানি তাদের দিতেন এবং মানুষ ওই চুল ভেজানো পানি রোগ মুক্তির আশায় পান করত চার নম্বর উদাহরণ হল রসুল্লা সালামের জামা ভেজা পানি দ্বারা রোগ মুক্তি আনহা একটি বস্ত্র নিয়ে এসে বললেন হাজ ইন দা আয়সাম্মা কুবিদত নামাহিহা আয়েশা রাজিয়াল আনহা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত এটা তার নিকট ছিল রসুল্লাহ সাল্লাম এটা পরিধান করতেন রোগাগ্রস্ত ব্যক্তির রোগমুক্তির জন্য আমরা এটা ধৌত করি। পাঁচ নম্বর উদাহরণ হল রসুল্লাহ সাল আলাইস্লামের চুল সাথে রেখে বিজয় কামনা খালিদ ওয়ালিদ রাজিয়া তাল্লাহ আনু থেকে বর্ণিত আছে তিনি বলেন এইতো আমারা রসুল্লাহ সালুস্লাম ফাহালাকার আসা मानुषर चुल संग्रह करतेथार सामने दिखे चुल गुलग्रह कर এটা এই টুপির মধ্যে রেখে দিয়েছি এখন আমি এটা সাথে নিয়ে যে যুদ্ধই গমন করি আমাকে বিজয় দেওয়া হয় আল-হাইসামিী বলেন এই এই রাবি। সকল হাদিসে দেখা যায় আল্লাহর রসুলের ওফাতের পর সাহাবে একরাম রোগ মুক্তি যুদ্ধে বিজয় লাভ ইত্যাদি উদ্দেশ্যে রসুল্লাহ সাল্লা আলাইস্লামের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়কে অশিলা হিসেবে গ্রহণ করেছেন তারা এ উদ্দেশ্যে সম্পূর্ণ নতুন পদ্ধতি গ্রহণ করেছেন যা রসুল্লাহ সাল্লা আলাই যুগে চালু ছিল না কোন রোগীর রোগমুক্তির উদ্দেশ্যে নিজের চুল বা কাপড় ভেজানো পানি রসুল্লাহ সাল্লা কাউকে পান করতে বা শরীরে মাখতে নির্দেশ দিয়েছেন বলে জানা যায় না একইভাবে যুদ্ধে বিজয় অর্জনের জন্য রসুল্লাহ সাল্লাহু আল্লাহলামের চুল মোবারক টুপির মধ্যে রেখে যুদ্ধযাত্রা করার বিষয়টিও সরাসরি রসুল্লাহ সাল্লাহু আলাইস্লামের কথার মাধ্যমে প্রমাণিত নয় তবে যেহেতু সামরিকভাবে রসুল্লা সাল্লা সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়বস্তুর মাধ্যমে কল্যাণ লাভের চেষ্টা করা সম্পর্কে হাজিসে প্রমাণ রয়েছে তাই এ বিষয়ে যে কোনো পদ্ধতি যে কোনো পন্থা পদ্ধতির মাধ্যমে পদ্ধতি অবলম্বন করা বৈধ হয়েছে নাম ধরে ধরে প্রতিটি পন্থা পদ্ধতির সপক্ষে দলিল থাকা দলিল প্রমাণ থাকা জরুরি নয় এটা জেনে নেওয়ার পর ওই সকল লোকদের কার্যকলাপের ব্যাখ্যা কি হতে পারে যারা রসুল্লাহ সাল্লামের নামে ওসিলাই দোয়া করা বিদা আত বা সিরেক কুফুরি হিসেবে আখ্যায়িত করে থাকে সরাসরি রসুলুল্লাহ সাল্লাহামের নামের ওসিলাই দোয়া করার বৈধতা সম্পর্কে প্রমাণ না থাকলেও রসুল্লাহ সাল্লাহসাল্লামের সাথে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ের অসিলায় দোয়া করার প্রমাণ থাকায় কি এ বিষয়ে প্রমাণ হিসেবে বর্ণিত হওয়ায় কি যথেষ্ট নয় সহি বর্ণিত আছে মা তানি রিমিনা ওয়াজু ওয়া জিলদাহু ওয়াইজা আমার যদি থুতু বা কফ ফেলতেন তবে কোনো না সেটা হাত পেতে গ্রহণ করতেন এবং নিজের মুখ ও শরীরে সেটা মেখে নিতেন তিনি কোন আদেশ করলে তড়িগড়ি করে তা পালন করতেন আর তিনি যখন অজু করতেন তার অজুর অবশিষ্ট পানি গ্রহণ করার জন্য কাড়াকাড়ি শুরু হয়ে যেত সই বুখারী রসুল্লা কি এসব করতে আদেশ করেছিলেন তিনি কি বলেছিলেন আমার অবশিষ্ট পানি নিয়ে সাল্লাহিস্লাম একদিন উমেসাল্লাহিমের ঘরে নিদ্রারত ছিলেন উম্মে এসে দেখলেন রসুল্লাহ ঘেমে গেছেন তিনি একটি কাছের পাত্রে রসুল্লাহ সাল্লাহিস্লামের ঘামগুলো তুলে নিচ্ছিলেন রসুল সাল্লাম এটা দেখে বললেন তুমি কি করছো রসুল আল্লাহ নারজু বারাকু লা আমাদের ছোট ছেলে মেয়েদের জন্য আমরা এর বরকত কামনা করছি হে আল্লাহ রসুল এটা শুনে রসুল্লাহ সাল্লাম বললেন আসব তুমি ঠিকই করেছো লক্ষণীয় বিষয় হল উম্মে সুলাইম রাজি আল্লাহতালু ঘাম সংগ্রহ করা এবং সেটার ওসিলাই ছোট বাচ্চারা রোগবালাই কুদৃষ্টি ইত্যাদি অনিষ্ট হতে রক্ষা পাবে এমন মনে করার পূর্বে কিন্তু রসুল সাল্লামের নিকট অনুমতি গ্রহণ করেননি রসুল্লাহ সাল্লাসলামের ঘাম থেকে বরকত গ্রহণ করা যায় কিনা এটা তিনি আলাদাভাবে জেনে নেওয়ার চেষ্টা করেননি কারণ তিনি স্পষ্ট বুঝতে পেরেছিলেন যার ছতু বা কফ গায়ে মেখে নিলে বরকত হয় তার ঘামেও বরকত হবে আলাদা দলিল তালাশ করা সঠিক পন্থা নয় ছয় নম্বর উদাহরণ হল হজের তালবিয়াতে ইবনে উমর রাজি আল্লাহ আনহ এর কিছু শব্দ যোগ করার ঘটনা সহি মুসলিমের একটি হাদিসে রসুলের তালবিয়া উল্লেখ করার পর বলা হয়েছে কানা আব্দুল্লাহ ও রকা আমল আবদুল্লাহ ইবনে উমর রাজি এর মধ্যে অতিরিক্ত বৃদ্ধি করে বলতেন লাক ওয়া সাদু বাদ লাক ওয় রা ইলাইক ওয়াল আমাল উদাহরণ হল তাহনে কিছু শব্দ যোগ করার ঘটনা আবুদাউদ্ুদের বর্ণনা দিয়ে বলেন আমি তার মধ্যে রহমাতুল্লাহ এর পর ওয়ারাকাতু যোগ করে নিয়েছি তিনি আরো বলেন উদ ফথুল বাড়িতে ইবনে হাজার আল আসকালানি এই হাদিসটিকে সহি মন্তব্য করেছেন অন্যান্য বর্ণনাতে রসুলাম থেকে এই সকল শব্দ সহ তাশাহুদ বর্ণিত আছে তবে এটা স্পষ্ট যে ইবনি উমর রাদিয়াল তালানু ওই সকল বর্ণনা সম্পর্কে অবহিত ছিলেন না যেহেতু তিনি বলেছেন আমি নিজে তাতে এগুলো বৃদ্ধি করেছি রসুল্লাহ সাল্লা থেকে সরাসরি এটা প্রমাণিত এমন জানা থাকলে তিনি কথা বলতেন না এ কারণে ইবনে হাজার আসকালানি রহমাহুল্লাহ বলেন দারে কুতী ইবনে উমর রাজি আলাহু থেকে মারফুভাবে এই বাড়তি অংশ বর্ণনা করেছেন তবে সে বর্ণনাটির সনদ দুর্বল আর আবুদাবাদে বর্ণিত একটি সহি সনদে এসেছে ইবনে উমর রাজি আলাহু বলেছেন আমি তাশাউদের মধ্যে অহদাহুল আারি কালাউ যোগ অতিরিক্ত যোগ করেছি এতে বোঝা যায় এটা ইবনে উমরের নিজের বক্তব্য ফাথুল বাড়ি আট নম্বর উদাহরণ হলো। তিবরানী বর্ণনা করেন ইবনে মাসুদ রাজি আল্লাহ তা বলতেন সালাম উনা আলাই নাম রব্বিনা আমাদের রবের পক্ষ থেকে আমাদের উপর সালাম আল হাইসামি বলেছেন এই হাদিসের রাবিরা সই হাদিসের রাবি রসুলুল্লাহ সাল্লা থেকে তা যেসব বর্ণনা আছে। তাতে আমাদের রবের পক্ষ থেকে অংশটি উল্লেখ নেই ইবনে মাসুদ রাজি আলাহ্ন এবং অন্যান্য সাহাবেক রাম রসুল্লাহ সাল্লা থেকে এটা বর্ণনা করেননি তবে ইবনে মাসুদ রাজি আলাহালু নিজে তাশাউদ পাঠ করার সময় এটা পড়তেন যেহেতু এ ধরনের বাড়তি শব্দ পাঠ করাতে কোনো দোষ নেই বরং রসুল্লাহ সাল্লাহু আলাইস্লাম থেকে এর অনুমতি রয়েছে যেমনটি আমরা পূর্বে দেখেছি নয় নম্বর উদাহরণ হল আনাসন কোরআন খতমের পর স্ত্রী সন্তানদের একত্রিত করে দোয়া করার ঘটনা করেন আনাস ইবনে মালিক রাজিয়ালু যখন কোরআন খতম করতেন তার পরিবার পরিজন ও স্ত্রী সন্তানদের একত্রিত করে তাদের জন্য দোয়া করতেন আল হাইসামি রিজালু হুসি কত ১০ নম্বর উদাহরণ হল আরাফাতের দিন ইবনে আব্বাস রাজিয়াল একত্রিত করে দোয়া ও জিকির করার রেওয়াজ চালু করেন আব্দুর রাজ্জাক ও ইবনে আবি সাইবা তাদের মুসান্নাফে হাসান বসরি থেকে বর্ণনা করেন আউ্লুমান আরফা বিল বস্রাহ ইবনে আব্বাস বসরাতে আরাফার দিন মানুষকে একত্রিত করার রেওয়াজ প্রথম চালু করেন ইবনে আব্বাস এটি একটি প্রসিদ্ধ ঘটনা ইবনে কাসির রহমাউল্লা বলেন ইবনে আব্বাস প্রথমে বসরাতে আরাফাতের দিন মানুষকে একত্রিত করার প্রথা চালু করেন তিনি মিম্বরে আরোহণ করতেন আর মানুষ তার নিকট একত্রিত হতো। তিনি তাদের কোরআনের তাফসির শোনাতেন এবং বিভিন্ন প্রকার উপদেশ দিতেন এটা আসর থেকে মাগরীব পর্যন্ত চলত পরে তিনি তাদের নিয়ে সালাত আদায় করতেন পরবর্তী একটি অংশ এটা অপছন্দ করেছেন আর অন্য একটি অংশ এটাকে পছন্দ করেছেন, যারা অপছন্দ করেছেন তারা মূলত এ কারণে অপছন্দ করেছেন যে হয়তো মানুষ এই কাজটিকে দিনের বিশেষ অংশ মনে করবে অথচ আসলে তা নয় আর যারা পছন্দ করেছেন তারা কিছুটা শর্ত সাপেক্ষে বিষয়টির অনুমতি দিয়েছেন যেমন প্রতি বছর এটা না করা বা সম্মানিত ব্যক্তিরা অনুপস্থিত থাকা ইত্যাদি ইমাম মালিক থেকে বর্ণিত আছে তিনি বিষয়টিকে অপসন্দ করেছেন তবে ইমাম আহমদ হাম্বল থেকে বর্ণিত আছে তাকে এই সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন লা তিনি বললেন এতে কোন সমস্যা নেই এটা তো দোয়া আর জিকির তখন তাকে বলা হলো তবে আপনি কি অংশগ্রহণ করবেন তিনি বললেন আমি নিজে হাম্বলের এই কথাটির মধ্যে দুটি শিক্ষা পাওয়া যায় যা আমরা পূর্বেও বলেছি আর তা হল রসুল্লাহ সাল্লাম থেকে সরাসরি প্রমাণিত নয় এমন বিষয় যদি শরীয়তের বিপরীত না হয় তবে তা মূলত বৈধ কিন্তু এমনভাবে তা আদায় করা উচিত নয় যাতে মানুষ মনে করে এটা রসুল্লাহ সাল ইসলামের সুন্নত এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিধান কেননা রসুল্লা সুল্লা যা করেননি বা করতে বলেননি সেটাকে সুন্নত নামকরণ করা বা ইসলামের গুরুত্বপূর্ণ বিধান মনে করা। ইসলাম সম্পর্কে একটি ভুল ধারণা হিসেবে গণ্য আর এ ধরনের ভুল ধে হাম্বোল এ কাজে মৌখিক অনুমতি দেওয়া সত্ত্বেও নিজে অংশগ্রহণ করেননি যাতে মানুষ বুঝতে পারে এটা আল্লাহ বা আল্লাহর রসুলের পক্ষ থেকে নির্ধারিত গুরুত্বপূর্ণ কোন বিষয় নয় যেমন বেশ কিছু সাহাবা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও নিজের আক্রবাণী দেননি যাতে মানুষ বুঝতে পারে এটা ফরজ নয় ইমাম এই মধ্যম অতিব সুন্দর, কাজটি সাধারণভাবে বৈধ তবে এমন আশঙ্কা রয়েছে যে মানুষ হয়তো বিষয়টিকে গুরুত্বপূর্ণ ইসলামী বিধান মনে করে বসবে অতএব এই ভুল ধারণার পথ বন্ধ করে এতে লিপ্ত হওয়ার অনুমতি দিয়েছেন নিঃসন্দেহে এটি একটি সুন্দর সমাধান क्यों क्यों अवश्य एसब विषय गोड़ाशुद उपड़े ना फेला पर्त प्रशांति अनुभव করেন না দু দশজন লোক মসজিদে বা অন্য কোথাও একত্রিত হয়ে একটু জিকির আজগার বা দোয়া মনাজাত করা শুরু করলেই এদের মাথা গরম হয়ে যায় বিদাত বিদাত করে চিৎকার করে পরিবেশ দূষণ করে ফেলে প্রয়োজনে সাধারণ মুসলিমদের সাথে লাঠালাঠিতে লিপ্ত হয়ে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি করে রক্তারক্তি ঘটায় এর মাধ্যমে যে আসলে বিদাতের পথ বন্ধ করার পরিবর্তে ফিতনার পথ খুলে যায় এটা তাদের মাথায় ধরে না বিপরীত দিকে এমন কিছু লোক রয়েছে যারা সাধারণ মুসলিমদের মধ্যে নতুন চিষ্ট বিষয়সমূহ বিনা বিচারে প্রচার প্রসার করেন এ ব্যাপারে তারা না কোনরূপ সতর্কতা অবলম্বন করেন আর না কোনো শর্ত আরোপ করেন ফলে কিছুদিন পরই দেখা যায় মানুষ সেসব বিষয়কে ফরজ ওয়াজিব বা গুরুত্বপূর্ণ সুনত মনে করছে ওই সকল বিষয় কেউ পরিত্যাগ করলে তাকে ফাঁসিক ফুজার বা মুনাফিক বলে গালি দিচ্ছে সন্দেহ নেই যে এ ধরনের অবস্থা সৃষ্টি হলে বিষয়টি বিরাট হিসেবে গণ্য হবে উদাহরণস্বরূপ পাঁচ উক্ত সালাতের শেষে মুনাজাত করা সম্পর্কে এক সময় মানুষ ধারণা করত এটা সালাতের অংশ বা কোমপক্ষের সুন্নত আলেমুলারা এসব বিষয়ে সাধারণ মানুষকে অবহিত না করার কারণে তারা এমন ধারণা করত আল্লা প্রশংসা যে বর্তমানে এসব ধারণা মানুষের মধ্যে নেই। তবে সাধারণ মুসলিমরা এখনও এখনো পর্যন্ত একটি বিষয়ে কড়াকড়ি করে থাকে কোন ইমাম সাহেব সালাতের শেষে মনাজাত না করলে তারা এটা সহ্য করেন না মনাজাত করা ফরজ বা সুনত নয় এটা তারা স্বীকার করে কিন্তু তারা বলে কোমপক্ষে এটা তো ভালো কাজ অতএব এটা চালিয়ে যেতে হবে এই ধরনের সমস্যার মোকাবেলায় অভিজ্ঞ উলামের উচিত যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করা বেশিরভাগ মানুষ এখানে একটা ছোট ভুল করে ফেলেন এক শ্রেণীর ইমাম রয়েছে যারা প্যাটের দায়ে ইমামতি করেন সাধারণ মানুষ যেটা পছন্দ করে নীরবে সেটাই করতে থাকেন কোনো অন্যায় কাজের প্রতিবাদ করার মানসিকতা তাদের নেই বিপরীত দিকে একদল আবেগী লোক রয়েছে যারা এ ব্যাপারে অত্যাধিক তারা বলে যেহেতু তাছাড়া রসুল্লাহ সাল্লাম এটা করেননি অথব এটা বিদাত ও বড় মাপের পাপ এমন ধারণার কারণে তারা একটি জন্য হাত তুলে মোনাজাত করতে রাজি হয় না আর সাধারণ জনগণকেও হাত তুলে মোনাজাত করার অনুমতি দেয় না শুধু তাই নয় যে সব ইমাম মুয়াজ্জিন বা আলে মোলামারা হাত তুলে মোনাজাত করে বা এটা করা বৈধ বলে তাদের ভীষণ কর্কশ ভাষায় নিন্দা করে এর ফলে সাধারণ মুসলিমার মুসলিমরা তাদের উপর ক্ষিপ্ত হয়ে যায় তাদের কথা শোনা তো দূরের কথা তাদের নাম শুনলেও তারা রেগে আগুন হয়ে যায় এভাবে মুসলিমরা দুটি দলে বিভক্ত হয় উভয় পক্ষ নিজেদের স্বপক্ষে দলিল প্রমাণ পেশ করতে শুরু করে এক পক্ষ বাড়াবাড়ি করে বলে আলাম আলেম আলেমি বুজুর্গ যে কেউ স্লাদে শেষে মনাদাত করে সে বিদাতি এবং জাহান নামী এর পরিপ্রেক্ষিতে অন্য পক্ষ বলে মোনাজাত যে করে না তার নামাজই হয় না এভাবে একটি পক্ষ বিদাতের ব্যাপারে কড়াকড়ি করার কারণে অন্য পক্ষ বিদাতকে দৃঢ়ভাবে আঁকলে ধরে এতে দুটি দলই ক্ষতিগ্রস্ত হয় অথচ একটু ধীর মস্তিষ্কে বুঝে শুনে কাজ করলে এই উভমুখী ক্ষতি হতে সম্ভব একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝানো যায় এক দরিদ্র চাষা মাঠে কাজকর্ম করে বাড়ি ফেরার সময় একটি ডিম কিনে আনলো, সে মনে মনে ভাবছিল আজ বাড়ি গিয়ে বেশ মজা করে ডিম ভাজা খাওয়া যাবে কিন্তু বাড়ি গিয়ে ডিমটি রাখতেই তার ছোট বাচ্চা ডিমটি হাতে তুলে নিল বাচ্চা ছেলে ডিম ভেঙে ফেলতে পারে এমন মনে করে চাষা তাড়াহুড়ো করে হাত বাড়িয়ে ডিমটি তার কাছ থেকে নিতে গেল আর চেঁচিয়ে বলল ডিমটা দিয়ে দে বলছি এত সুন্দর জিনিসটা এখনই হাতছাড়া হয়ে যাবে দেখে ছেলেটা দুই হাত দিয়ে সজরে ডিমটা চেপে ধরল আর তখনই ঘটে গেল বিপত্তি মস মস করে ডিমটা ভেঙে গেল আর ভিতরে যা ছিল সব গড়িয়ে মাটিতে পড়ে গেল চাষার মাথায় এবার রাগ চড়ে গেল বড় একটা লাঠি এনে ছেলেটাকে পিটাতে যাবে এমন সময় তার বউ এসে হাজির সব দেখে শুনে সে বলল ছেলেটার কোনো দোষ নেই দোষ তোমারই বাচ্চা ছেলেদের কাছ থেকে কিভাবে ডিম নিতে হয় তা তোমার জানা নেই আমি থাকলে দেখতে কিভাবে ডিমটা নিয়ে নিতাম কথা শুনে চাষীর রাগ দ্বিগুণ হয়ে গেল সে মনে মনে ভাবলো এবার দুটোকেই উচিত শিক্ষা দেব কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বের হয়ে গেল কিছুক্ষণ পর আরেকটা ডিম এনে হাতে দিয়ে বউকে বলল এবার ওর কাছ থেকে ডিমটা নিয়ে নাও দেখি ক্রীড়কের বউ সেলের দিকে তাকিয়ে বলল বাহ খুব সুন্দর ডিম তো এই ডিম কার ছেলেটা কিছুমাত্র দেরি না করে বললো আমার ডিম ডিম কি করতে হয় ভেজে খেতে হয় তাহলে আমাকে দাও আমি ভেজে দিই ছেলেটি আর কথা না বাড়িয়ে মায়ের হাতে ডিমটা তুলে দিল সাধারণ মানুষের সাথে আচরণ করতে হয় এরকম তাড়াহুড়ো করে কিছু করতে গেলে তারাও বেঁকে বসে তারা তাড়াহুড়ো বা না করে। শরীয়তের সীমার মধ্যে তাদের সময় সুযোগ দেওয়া উচিত রসুল্লাহ সাল্লা নিজেও এমন পন্থা অবলম্বন করতেন অন্যকে একই রাস্তা অবলম্বনের নির্দেশ দিতেন তিনি বলেন বা শেরু ওলা তুন ফিরু এখানে সঠিক পন্থা হল যেহেতু মূল বিষয়টি বৈধ কিন্তু এটাকে ফরজ বা সুন্নত মনে করার কারণে তা বেদাতে পরিণত হচ্ছে আবার বিষয়টি ফরজ বা সুন্নত নয় এটা বোঝালে মানুষ তা মেনে নিচ্ছে তবে বিষয়টি পরিত্যাগ করতে চাচ্ছে না তাহলে তাদের আকিদা সঠিক রয়েছে সুতরাং বিষয়টি ঘোর তোর অপরাধ নয় অনেকে বলেন তারা মুখে বললেও আসলে তারা বিষয়টিকে ফরজি মনে করে তা না হলে তারা এটা পরিত্যাগ করতে চাচ্ছে না কেন এই মন্তব্য সঠিক নয় যেহেতু আমরা পূর্বে দেখেছি একজন সাহাবি প্রতি রাকাতে সুরাই ক্লাস পাঠ করতেন প্রতিবাদ করার পরও তিনি তা পরিত্যাগ করেননি শেষ পর্যন্ত তিনি এমন কথাও বলেছেন যে প্রয়োজনে আমি ইমামতি পরিত্যাগ করব তবু একাজ কাজ পরিত্যাগ করতে পারব না সহিহাবা প্রতি রাখাতে সুরা ইখলাস পাঠ করা ফরজ বা সুনত মনে করতেন এখানে এমন বলার সুযোগ আছে কি তাছাড়া বর্তমানে দেখা যায় যারা মসজিদে স্লাত আদায় করে তাদের সবাই মোনাজাতে শরিক এমন নয় তাদের একটি অংশ উঠে যায় আরেকটি অংশ মোনাজাত করে যারা উঠে যায় তাদের কেউ নিন্দা বা তিরস্কার করে না বরং যে ব্যক্তি আজ মোনাজাত করল সে হয়তো আগামীকাল করবে না কিন্তু একটু খোঁজ খবর করলেই দেখা যাবে যারা পাঁচ অক্ত পড়ে কিছু ব্যতিক্রম ছাড়া তারা কেউই ফরজ সালাতের আগে পরে যে শূন্যত আসে তা পরিত্যাগ করে না সাধারণ মানুষ পাহাশক্ত সলা এমনকি যারা বলে মানুষ মোনাজাতকে ফরজ বা শূন্যত মনে করে তারা বিষয়টি সম্পর্কে পুরোপুরি অবহিত না হয়ে এই মন্তব্য করে সুতরাং বর্তমানে প্রচলিত মোনাজাত সাধারণভাবে বিরাতে কোনো কাজ নয় যেহেতু এর সাথে কোন ভুল বুঝ প্রচলিত নেই তবে একটা আশঙ্কা থেকে যায় যে নিয়মিত মোনাজাত চলতে থাকলে কিছুকাল পর পুনরায় এই সম্পর্কিত ভুল সৃষ্টি হতে পারে কিন্তু এই যুক্তিতে মোনাজাতকে এখনই গোড়া শুদ্ধ উপড়ে ফেলার সিদ্ধান্ত সঠিক নয় যেহেতু এর কারণে ব্যাপক ফিতনাফাচার সৃষ্টি হবে এখানে অবশ্যই স্মরণ রাখতে হবে যে ভবিষ্যতে একটি সমস্যা হতে পারে এই আশঙ্কায় এখনই সমস্যা বাধিয়ে দেওয়া সঠিক পন্থা নয় তাছাড়া সমস্যার সমাধানের আরও অনেক পদ্ধতি রয়েছে একটু চিন্তা করলে দেখা যাবে এই এক সময় মানুষের মধ্যে মোনাজাত সম্পর্কে ভুল ধারণা ছিল এখন আর নেই কারণ বেশ কিছু কাল ধরে আলোচনা করে আসছেন যদি তারা এ ধরনের আলোচনা চালিয়ে যান তবে মানুষ আর কখনো ভুল ধারণায় ফিরে যাবে না এর জন্য মনোযাতকে পরিত্যাগ করতেই হবে এমন নয় বরং মানুষকে বিষয়টির সঠিক বিধান সম্পর্কে অবহিত করলেই তারা এ বিষয়ে ভুল ধারণা করা হতে বিরত থাকবে फे आस्ते परित्याग करते राजी है जख माझे मनजात परित्याग करना इच्छा कर ले पुरोपुर मनजात तुले देते तक आरोप एलकार কিছু মসজিদে মোনাজাত চলে আর কিছু মসজিদে না চলে তবে সেটাও উত্তম যদি তারা একে অপরকে গালাগালি না করে মোট কথা রসুল্লাহ সাল্লাম বা সাহাবেক রাম অমুক কাজ করেননি অতএব সেটা না এমন মন্তব্য করে সাধারণ মুসলিমদের বিভ্রান্ত করা বা ফিতনা ফাসাদ সৃষ্টি করা অপেক্ষা মধ্যম পন্থায় সংশোধনের চেষ্টা করাই অধিক সহজ ও ফলপ্রসূ এগারো নম্বর উদাহরণ হল বা ইমান ও সালামতি ইসলাম ওরিদয় রহমান ও জওয়াজ ইমিনার শৈতান যখন নতুন বছর বা নতুন মাস শুরু হতো তখন এই দোয়াটি একে অপরকে শেখাতেন। হে আল্লাহ এতে অর্থাৎ নতুন মাস বা বছরে আমাদের ইমান ও আমান নিরাপত্তা বজায় তুমি আমাদের প্রতি সন্তুষ্ট থাকো এবং শয়তানের ধোকা থেকে আমাদের রক্ষা করো আল হাইসামি হাদিসটিকে হাসান বলেছেন এই ঘটনার মধ্যে দোয়াদরুদ পাঠ করা বা অন্য কোনো বৈধ পালন জুমার দিন অতিরিক্ত একটি আজান চালু করেন এসেছে কানান নিদাউম জুমাতি আউ্বাল ইজা জালাসাল ইমামু আল মিমবার। ফানা উসমান রাসুল আবুবকর রাজি আল্লাহতালহ ও উমর রাজি আল্লাহ তালহুয়ের যুগে ইমাম সাহেব মেম্বারের উপর বসার পরই প্রথম আজান দেওয়া হতো। যখন উসমান রাজি আলাহতালু খলিফা হলেন এবং মানুষের সংখ্যা বৃদ্ধি পেলেও তিনি জাওরা নামক বাজারে বাড়তি একটি আজান চালু করেন তেরো নম্বর উদাহরণ হল আবু বক্কর রাজি আলাহতালহ মাগরিবের তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর সুরা আল ইমরানের একটি আয়াত তেলবাদ করতেন बासान्फे आब्दुर राजा के শেষ রাখাতে কুলহু আল্লাহ আহাদ তথা সাহা ইখলাস পাঠ করতেন এই হাদিস শোনার পর তিনি তা পরিত্যাগ করে আবু বকর রাজি আল্লাহ তালু এর মতো আমল করতে শুরু করেন এই হাদিসে দেখা যায় পরবর্তীতে আউ বকর রাজি আল্লাহ তাল্লাহনু এর আমলটি গ্রহণ করেন এই ধরনের কাজ বিদাতের পর্যায়ে গণ্য নয় যেহেতু রসুল্লাহ সাল্লা নিজেই বিভিন্ন সাহাবাকে ইচ্ছা কোন একটি সোরা নির্দিষ্ট করে পাঠ করার ব্যাপারে নিষেধ করেন সৌন্দর্য বৃদ্ধি সহিখারিতে বর্ণিত আসে রসুল্লাহ সাল্লামের মসজিদে নব্বী ছিল কাঁসা ইটের তৈরি ওপরে ছিল খেজুরের পাতার ছাউনি খুঁটিগুলো ছিল খেজুর গাছের তার খেলাফতকালে মসজিদের চেহারায় ব্যাপক পরিবর্তন আনেন তিনি নকশা করা পাথরে চুনকাম করে মসজিদের দেওয়াল নির্মাণ করেন তার খুটিগুলোও করেন নকশা করা পাথরে আর তার সাউনি তার উপরে সাউনি করেন সেগুন কাঠের ইবনে হাজার আসকালানি রহমল্লা এই হাদিসটির ব্যাখ্যায় বলেন قال ابن بطال وغيره هذا يدل على أن السنة في بنيان المسجد القصد وطرق القلوب في تحسينه فقد كان عمر مع قصرة الفتوح في أيامه وصعات المال اندى لم يغير المسجد أما كان عليه وإنما احتاز إلى تجديده لأن جريد النقل كان قد نخر في أيامه ثم كان عثمان والمال في زمانه أكثر এই হাদিস প্রমাণ করে রসুল্লাহ সাল্লামের সুন্নত ছিল মসজিদ নির্মাণের ব্যাপারে যথাসম্ভব অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলা এবং মসজিদের সৌন্দর্য বৃদ্ধির ব্যাপারে বাড়াবাড়ি না করা এ কারণে উমর রাজি যুগে বিভিন্ন দেশ বিজয় ও অধিক সম্পদ হস্তগত হওয়া সত্ত্বেও তিনি গিয়েছিল এরপর উসমান রাজি আল্লাহ যুগে সম্পদ আরও বৃদ্ধি পায় ফলে তিনি মসজিদটির সৌন্দর্য এমনভাবে বৃদ্ধি করেন যা অতিরিক্ত সাত পর্যায়ে পড়ে না এরপর কিছু সংখ্যক সাহাবি এ ব্যাপারে তাকে তিরস্কার করেন মোট কথা করেছিলেন তা বিদাত হিসেবে গণ্য নয় যদি রসুল্লাহ ছিল এর বিপরীত বর্তমানেও কাঁসা ইট বা খেজুরের পাতার ছাউনির পরিবর্তে পাকা মসজিদ নির্মাণ করা বিদাত হিসেবে গণ্য নয় যেহেতু রসুল্লাহ সালাইস্লামের নির্দেশনার মধ্যে মসজিদ নির্মাণ করার ব্যাপারে সাধারণভাবে উৎসাহিত করা হয়েছে তবে মসজিদের সাজসজ্জার মধ্যে অতিরঞ্জন করতে নিষেধ করা হয়েছে কোনটি অতিরঞ্জন আর কোনটি স্বাভাবিক সেটা অনেক সময় যুগের উপর নির্ভর করে আর আল্লাহ ভালো জানেন পনেরো নম্বর উদাহরণ হল ইবনে মাসুদ রাজিয়াল তালানু প্রতি বৃহস্পতিবার মানুষদের দিন শিক্ষা দিতেন সই বুখারিয়া মুসলিমে এসেছে কানা আবদুল্লাহ ইউজাকির উন্না সাফিকুল্লি খমিস কোন নির্দিষ্ট দিনে নিয়মিত বক্তব্য দিয়েছেন বলে প্রমাণিত হয়নি তবু এ কাজ বিদাত নয় যেহেতু কোন একটি ভালো কাজ নির্দিষ্ট দিনে নিয়মিত করাতের সমস্যা নেই বরং এর অনুমতি রয়েছে উপরে উল্লেখিত বিভিন্ন হাদিসে প্রমাণিত হয়েছে এছাড়া আরো অনেক বর্ণনা রয়েছে যাতে দেখা যায় সাহাবাহরাম রসুল্লাহ সালাইসলামের ওফাতের পর এমন কিছু কাজ করেছেন যা রসুল্লাহ এসব ঘটনা প্রমাণ করে শরীয়তের মূলনীতিতে গৃহীত কোন কাজ নতুন সৃষ্টি হলেও বিরাত নয় অনেকে বোকার মতো বলতে পারে সাহাবায় একরাম এসব নতুন কাজ করেছেন তাদের জন্য এটা যথার্থ ছিল কিন্তু তারা ছাড়া অন্য কারোর জন্য এ ধরনের নতুন কাজে লিপ্ত হওয়া বৈধ নয় সাহাবা যা করেছেন যা কিছু করেছেন তা আমাদের জন্য দলিল হিসেবে গণ্য নয় কারণ আমরা যেহেতু রসুল সোহাম আসলাম বলেছেন ফলাই কুমি সুনীতায় আল মাহিন আমার সুনত এবং আমার সত্যপন্থী খোলাফা এ রাশেদার মেনে চলো रसूल्लाह सलाम्लें तीहतर दल विभक्त तरह मध्य एक बीराा जहां नामे बला हल हे अल्लाह रसुला कारा आलहर सहबारा जारि तरह जरा टीके थक সুতরাং সাহাবে একরাম যা কিছু করেন তা শরীয়তের অংশ হয়ে যায় সেগুলো অনুসরণ করা অন্যদের উপর বাধ্যতামূলক হয় তারা কোন নতুন বিষয়ে আমল করলে করতেই পারেন, এর মাধ্যমে এটা হয় না যে আমরাও ওই ধরনের কাজ করতে পারি। এই যুক্তিটির উপর প্রথম প্রশ্ন হল সাহাবে একরাম কি শরীয়ত পূরণেতা ছিলেন দিনের মধ্যে যে বিধান নেই তেমন কোন নতুন বিধান তৈরি করা কি তাদের জন্য বৈধ ছিল তারা কি বিদাতের আওতার বাইরে ছিলেন तीन तब रसुल्लाषेधा अल्लाह सुबह आज तुम्हारे तुम्हारे दिन के परिपूर्ण যদি পরিপূর্ণ হয়ে থাকে তবে সাহাবে ক্রামের জন্য সেই দিনের মধ্যে নতুন কিছু অনুপ্রবেশ করানোর সুযোগ থাকে কি এসব প্রশ্নের সুস্পষ্ট জবাব হল সাহাবে ক্রাম শরীয় পূরণেতা নন বরং শরীয়তের ব্যাখ্যাকার। আল্লাহর পক্ষ হচ্ছে রসুলুল্লাহ সাল্লা ইসলামের উপর যা কিছু অহি হয়েছে তার মধ্যে চুল পরিমাণ বৃদ্ধি করার অধিকার তাদের নেই তবে সেগুলোর সঠিক ব্যাখ্যা কি তা তারা বর্ণনা করে থাকেন পবিত্র কোরআনের কোন একটি আয়াত বা রসুলে আবদাস আলাইস্লামের কোনও একটি কথার সঠিক অর্থ কি সেটা আমরা তাদের মাধ্যমে জানতে পারি আমাদের সাহেব ক্রামকে অনুসরণ করতে বলা হয়েছে শরীয়তের সঠিক ব্যাখ্যা জানার জন্য শরীয়তের মতো নতুন কিছু সৃষ্টি করার জন্য নয় যে কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগায়ে হাজির না হয় ত্রিমিজি এখন এই সকল হাদিসে কুরবানি ফরজ করা হয়েছে নাকি কেবল গুরুত্ব বোঝানো হয়েছে তা আমরা বুঝতে পারি না যেহেতু আমরা সরাসরি এটা রসুলুল্লা সাল্লা মুখ থেকে শুনিনি। কারো কথা যে ব্যক্তি সরাসরি শোনে সে সর্বোত্তম তা বুঝতে পারে এটাই স্বাভাবিক যাই হোক বরেণ্য সাহাবেক গ্রামের কেউ কেউ সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি পরিত্যাগ করতেন এবং বলতেন এটা আমি পরিত্যাগ করছি যাতে মানুষ বুঝতে পারে এটা ফরজ নয় এভাবে তারা আমাদের রসুল সাল্লাহসাল্লামের কথার ব্যাখ্যা শিখিয়েছেন বিধান বিষয় হতে দূরে থাকো কেননা সকল নতুন চিষ্ট বিষয় বিধাত এখানে তিনি কোন ধরনের নতুন চিষ্ট বিষয় বুঝিয়েছেন তা আমরা বুঝতে পারি না আমরা মনে করি কোরআন হাদিসের সরাসরি উল্লেখ নেই এমন কোনো কিছু বিধাত তারা এমন অনেক বিষয়ের উপর আমল করেছেন যা বর্তমানে অনেকে বেদাত বলে থাকে তারা সাহাবে গ্রামের আমল থেকে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করে না এটা সঠিক পন্থা নয় সঠিক পন্থা সম্পর্কিত সাহাবে সম্পর্কিত্রামের আমলের মাধ্যমে ব্যাখ্যা করা সাহাবে যে ধরনের কাজে লিপ্ত হয়েছেন সেটা কখনো বিদাত হতে পারে না অতএব হবে বিদাত সম্পর্কিত হাদেশটিতে এসব কাজ নিষিদ্ধ করা হয়নি এগুলো বিদাত নয় খোলাফের রাশেদা বা সামগ্রিকভাবে ভাবে সাহাবে একরামের সুন্নত মেনে চলার অর্থ এটাই এ কারণে উপরে আমরা যেসব হাদিস উল্লেখ করেছি তার উপর নির্ভর করে মহাকিক উলামেকরাম বিদাতের সংজ্ঞা নির্ধারণ করেছেন তারা বলেছেন শরীয়তের মূলনীতিতে গ্রহণযোগ্য যে কোন নতুন বিষয় নিষিদ্ধ বিদাত হিসেবে গণ্য নয় এখানে বিশেষভাবে স্মরণ রাখতে হবে যে শরীয়তের ব্যাখ্যা প্রদানের দায়িত্ব কেবল সাহেবরামের ছিল আর এখন কারো নেই তা নয় আসলে প্রতিযোগীর অভিজ্ঞ উলামেকরাম এই দায়িত্ব পালন করবেন प्रत्येकटर विधान इसलमे रही है तब साधारण मानुषर पक्षे एस विषय सठीक विधान निर्णय सम्भव नई प्रतिजुगर अभिज्ञ उलाम কোরআন হাদিসের উপর চিন্তা গবেষণা করে নতুন বিষয়ের করবেন আর সাধারণ করবে যদিও সেসব ব্যাপারে যেমন আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে তেমনি সাধারণভাবে সকল আস্থাশীল ওলাম অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহ সুবাহ বলেন रा तुमरा अल्लासुलर आनुगत्य करो तुम मध्यकार नेतृस्थानी व्यक्ति देर आनुगत करो सुरान निशा उन এই আয়তের ব্যাখ্যায় নেতৃস্থানীয় ব্যক্তিদের পরিচয় সম্পর্কে যারা মানুষকে আল্লাহর শিক্ষা দেন্লাম বলেন ودوله ينفون عنه الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين رسول الله صلى الله عليه وسلم بولن يحمل هذا العلم من كل خلاف ودوله ينفون عنه تحريف الغالين وانتحال المبتلين وتأويل الجاهلين এই দিন প্রতিটি যুগের নিকার ব্যক্তিরা বহন করবে যারা বাড়াবাড়ি করে তাদের বিকৃত ব্যাখ্যাকে বাতিল পদ্ধতিকে এবং মূর্খ লোকদের ভুল বুঝতে তারা নাকচ করবে এই হাদিসটি হওয়ার ব্যাপারে মহাদিস রাম ডিমাত করেছেন তবে অন্যান্য হাদিসে একটু ভিন্নভাবে একই কথা বলা হয়েছে রসুল্লাহ সাল্লাম বলেন ওয়াই ওলামা আরাসুল আমি আলেমরা নবীদের ওয়ারিস আবু দাউদ আল হাইসামি বলেন এই হাদিসের রাবিরা বিশ্বস্ত শায়খ আলবানু হাদিসটিকে সহি বলেছেন এই হাদিসে সংক্ষিপ্তভাবে উপরে উপরের বক্তব্যকেই সমর্থন করা হয়েছে যেহেতু নবীর ওয়ারিসরা নবীর রেখে যাওয়া শরীয়তের সঠিক ব্যাখ্যা প্রদানের মাধ্যমে বাতিল মতবাদ ও পন্থা পদ্ধতির মূলোৎপাটন করবে এটাই স্বাভাবিক शरियत व्याख्या प्रदान दायित्व दे तर मतमत अनुसरण कर निर्देश दे चुक्ति जो दावी शाहब इक्राम के जेको नतून विषय अमल कर दे অতএব তাদের যুগে যা কিছু যা কিছু আবিষ্কৃত হয়েছে সেগুলো উদাহরণ হিসেবে পেশ করা যাবে না তবে তো সাহাবে গ্রামের পরবর্তী যুগের উলামে গ্রামের ব্যাপারেও একই দাবি করা যায় তাহলে তো আর কেমত পর্যন্ত কোনো কিছু বিদাত বলে গণ্য হবে না কেবল কোনো একজন সাহাবা বা কোন একজন আলেম মুস্তাহিদের মতামত পেলেই কোনো একজন আলেমের মতামত পেলেই হলো। তাহলেই বিদাতই কাজ শরীয়তী বিষয়ে পরিণত হবে এটা কখনো সঠিক কথা হতে পারে না আসল কথা হল সাহাবেক্রাম বা পরবর্তী যুগের উপর কেবল শরীয়তের ব্যাখ্যা প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে প্রতিটি নতুন বিষয়ের বিধান নির্ণয় করার দায়িত্ব দেওয়া হয়েছে নতুন কোন বিধান তৈরি করার অধিকার তাদের নেই অতএব সাহাবে ক্রাম ও তাদের পরবর্তী ওলামে ক্রাম যেই সব নতুন সৃষ্ট বিষয় গ্রহণ করেছেন তাতে প্রমাণিত হয় শরিয়তের মূলনীতিতে গুরুত্ব সহকারে বিশ্লেষণ করা একান্ত জরুরি এই লক্ষ্যে আমরা নতুন সৃষ্ট বিষয় সম্পর্কে সাহাবেক্রামের কি পন্থা অবলম্বন করেছেন সেই সম্পর্কে আলোচনা করেছি ইনশাল্লাহ আগামী পর্বে আমরা দেখব এ ব্যাপারে আইমায়ে মুস্তাহিদিন ও বিশিষ্ট উলামায়ে দিন কি পন্থা অবলম্বন করেছেন আমরা তখন প্রথমেই বলবো। প্রথমেই এমন বিষয় সম্পর্কে আলোচনা করব সেগুলো হলো আমরা এমন কিছু বিষয় উল্লেখ করব যে সম্পর্কে আল্লাহ গ্রহণ করার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলির সঠিক বুঝ দান করুন আমিন